আমি হজরত কে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনায় অনুরোধ করছি আদবটাও আমাদের দিন সম্মত হওয়া দরকার আমরা একজন যদি এক এক জায়গায় বসে থাকি মাঝখানে এরকম বিরাট জায়গায় খালি থাকে এটা মজলিসের আদব হয় না তুমি প্রথমে অনুরোধ করব আমরা সবাই জমে জমে বসে। रक्षा कर <laughs> <laughs>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 لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبيه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا اصل له ولا نسل له ولا كفؤ له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 ونشهد ان سيدنا وسندنا وحبيبا وحبيب ربنا وطبيبا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله ارسله الله تعالى بالهدى ودين الحق بَشِيرًا وَنَذِيرًا وَذَا عَيْنٍ إِلَى اللَّهِ بِإِنَّهُ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ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 লাই হারিহ লিউ ই হি আনন্দ وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلكنا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مركز العلوم الإسلامية دهرمشي مدرسة الدقاء جدتو روتوان باتشريك وعزو الدوار مع فيلو مشتخامل झमार कथा तो रतिर दीर्घ कहरा महफिले आदब ना जो एम ना हो जाए नफलते छुटे जाए আমি খুব বেশি লম্বা আলোচনা করব না যতক্ষণ পর্যন্ত আপনাদের চেহারায় আগ্রহের ভাব লক্ষ্য করব ঠিক ততক্ষণ কথা হবে দেনি যে এত করতে হবে। পর্যন্ত আপনাদের মধ্যে সোনার মতো আগ্রহ থাকবে ইনশাল্লাহ কথা হবে আমি চেষ্টা করব যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে কোনো এলোমেলো কথা না বলে মূল কিছু পয়েন্টের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করা যেই বিষয়গুলো সবার দরকার আর আপনারা আলোচনা করে এসেছি তো আমি নিজে এর চেয়ে আরো বেশি ক্লান্ত তো তারপর আল্লাহ যতক্ষণ চালাইন সারা প্রথম বিষয় হলো আমাদের সবার পরিচয় কি প্রথম পরিচয় হলো আমরা মুসলমান এই পরিচয়ে সন্তুষ্ট নাকি এমন কেউ আছেন যে পরিচয় না আল্লাহ কলামে বলেন ওই ব্যক্তির যে উত্তম কথার কার হতে পারে আর কথা উত্তম হলে ব্যক্তিকে হবে ব্যক্তি উত্তম যে ওই ব্যক্তির কথকার কে হবে যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ পাওয়া যায় এক নম্বর গুণ হলো যে আল্লাহ হয়েছি উদ্দেশ্যকে শয়তানের দিকে ডাকা নক্সের দিকে ডাকা কার দিকে ডাকা ও নিজেও মুসলিম এটা আমাদের পয়েন্ট এবং সে বলে আমি মুসলমানদের মধ্য হতে একজন এটা কি বলার বিষয় যে আমরা মুসলমানদের বাজারে গিয়ে বলেছি শোনো কোরআন করছি আল্লাহ বলছেন যে কথা বলবে সে কিন্তু সবাই জানে এটা বলার বিষয় না তাহলে আল্লাহ তাহলে এটাকে আলাদা উল্লেখ করলেন কেন তার মানে বলো এটা শুধু মুখে বলার বিষয় না অন্তরে লালন করার বিষয় যে আমি একজন মুসলমান যে মানুষ সর্বদা নিজের এই পরিচয়কে স্মরণ রাখে আমি একজন মুসলমান তার লাইফ আর দুনিয়ার অন্যান্য মানুষের সে তার কোন জীবনেও মনে রাখবে আমি একজন মুসলমান পারিবারিক একজন মুসলমান। সামাজিক জীবনেও মনে রাখবে আমি একজন মুসলমান রাষ্ট্রীয় জীবনেও মনে রাখবে আমি একজন মুসলমান গুণা করতে গেলেও তার মাথায় সর্বপ্রথম এই স্মরণ চলে আসবে আর আমি তো একজন মুসলমান से जखन बेगान नारे दिखा टाक्रत हाय मुसलमान मुसलमान कबिरागमानदा भेतर थे सब हारिए बोझार दीची उन्नीस एक रजाकारा हो जरा निजेचय होते तक मन हो विजयी लाभ हो मुक्ति कारा करे सन्तुराजयी है मुसलमानों से व्यक्ति शयतानर धोका नफ्सर धोका दुष्ट बंधु धोका बाचबे जर अंतरे सर्वदाय सरण थे एक मुसलमान হাতে গেলেও মাথায় থাকবে সামনে আসলে সেখানে চোখ ফেরার আগেও ভাববে আমি মুসলমান দিশের মধ্যে আছে আল্লাহ তার আত্মমর্যাদা আছে আত্মমর্যাদা আছে বলেই যেই ব্যক্তি আল্লাহ রসুলকে গালি দেয় शत्रुता पोषण करुद्धर घोषणा दिल तुम गाए हाथ तुले खबर करते কিন্তু তুমি যদি আমার সামনে সে আমার স্ত্রীকে নিয়ে হাজে মন্তব্য করো আমার সন্তানের গায়ে যদি আমার চোখের সামনে হাত তোলো আমি না কাফের মুশ্রিকরা তাকে অস্বীকার করে তার খেয়ে পরে অন্যের সামনে গিয়ে চেষ্টা করে আল্লাহ তাপরও এই কাফের মুশ্রিকদেরকে দুনিয়ার মধ্যে নিজিক দিচ্ছেন সবই দিচ্ছেন এমনকে আমাদের চেয়ে ভালো দিচ্ছেন দেখি কতদূর করতে পারো করতে থাকো একদিন তোমাকে পাকড়াও করব। शोध ले बड़ परिचयन घूमिए गलान আমি যেহেতু কথা বলতে বলতে এখনো ঘুমাইনি আপনার উচিত সারা দেবেন আগ্রহ থাকবে কথা হবে সম পর্যায়ে আমাদের আর কোন পরিচয় নেই কেউ যদি বলে আমার মুসলিম পরিচয় এবং আমার অন্য পরিচয় একই সমান তাহলে সেই মানুষ ইসলাম থেকে বের হয়ে গিয়েছে কারণ मक्का नदीन जा चोक पानी झड़पे तो घर फिर आसा क्यों कारण दिन देश छड़ा जाए देशर दिन छाड़ा जाए দিনের জন্য বাপ ছাড়া যায় দিনের জন্য মা ছাড়া যায় দিনের জন্য কোনো যায় তারা দৃষ্টান্ত দেয় আমার দুই চোখ যেমন কোন চোখ আগে কোন চোখ পরে ভাগ করে বলা সুযোগ নেই দুইও চোখ সঙ্গে তাহলে আমাদের ইসলাম পরিচয় এটা হলো এক চোখ এমনকি চাকরি কেও শরিক করা যাবে না ব্যবসাকেও শরিক করা যাবে না খেত খাবার কেও শরিক করা যাবে না ইসলামের জন্য চাকরি ছাড়া যায় ইসলামের জন্য ব্যবসা ছাড়া যায় চাকরি আর ব্যবসার জন্য ইসলাম ছাড়া যায় না मुसलमान चो दूटा कवि मानुषे आकृति बडी এটা থাকাই যদি মানুষ জন্য যথেষ্ট হতো তাহলে মুহাম্মাদুর রসুল দেখতে শুনতে যেরকম আবু যাহরকম দেখতে শুনতে একই রকম। দেখতে শুনতে তো সবাইকে মানুষই মনে হয় কাউকে কাউকে অমানুষ কেন বলি তারা মানে দেখতে মানুষ মনে হলেই সবাই মানুষ হয়ে যায় না দেখতে হয় তার ভেতরে মানুষত্ব আছে মুসলিম দাবি করলেই মুসলিম হয়ে যায় না আল্লাহ রসুলের যুগে মুনাফি কে কি দাবি করত। নিজেদেরকে কাফের বলতো ইহুদি বলতো কি বলতো মুসলমান শুধু দাবি করতো তা না জিহাজের ডাক আসলে তাদের কোনো কোনো মানুষ জিহাজেও যেত উহু যুদ্ধে এক হাজার জন বের হয়েছিল এর মধ্যে তিনশো জনই ছিল মুনাফিক এক হাজারের মধ্যে যদি তিনশোই হয় মুনাফিক সংখ্যাটা কি খুব কম बाह्य भाव सब क्ज करत हा दिल लागिए नाम पड़तना दिल लागिए रोजा रखतना दिल लागिए हज करतना दिल लागिए जीहदेव जेतना जार कारण रास्ता पाली से लोक देखान जो हम करतो সবচেয়ে নিম্ন স্তরে বসবাস করবে এই দুনিয়ার কাফের আর মসিকরা যেই জাহান নামে থাকবে মুনাফিকরা এর চেয়ে আর নিম্ন শ্রেণী জাহান নামে থাকবে কারণ তার একে তো কাফের উপরন্ত ধোকাবাজ মুমিনদেরকে ধোকা দেয় সরল মুমিনদের মৌমিনদের ইমান নিয়ে খেলা করে তারা মানুষের সামনে উপস্থাপন করে আমিও তো একজন মুসলিম তোলে তোলে তারা মুমিনদের ইমান চুরি করার ধান্দা করে আজও যেমন সমাজের চারদিকে ইমান চোর ঢুকে গেছে দুনিয়ার চোর আমার সম্পদ নিবে নিয়ে যাক সব সম্পদ ভেতরে যদি ইমান থাকে একদিন তো এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জাননাতে রাজা হব निया जाए। दुनिया दुनिया ठीक रखे क्योंकि चोरी मुसलमान सब चाहे बड़ परिचय की जिज्ञेस करी রাজবাড়ের মুসলমান আর ঢাকার মুসলমান কি দুই জাতি বলেন না দুই জাতি না এক জাতি বাংলাদেশের মুসলমান ভারতীয় বলেন না দুই জাতি না এক জাতি আরবের মুসলমান আর তুরস্কের মুসলমান দুই জাতি না এক জাতি রসুল বলেন দেখবেন একজন আরেকজনের প্রতি ভালোবাসা রাখে দেখলে যেন একটা দেহ আমিনা না। এক অঙ্গ কাটলে অন্যান্য অঙ্গ গুলো নিচে আরামে বসে থাকে নাকি সবাই কষ্ট হয় আমার দেহের এক অঙ্গ কাটলে যেমন সবার কষ্ট হয় পুরো দেহের কষ্ট হয় আমার পরিবারের কারো গায়ে হাত দিলে যেমন পুরো পরিবারের সকল কষ্ট হয় একই ভাবে গোটা দুনিয়ার মুসলমান এক দেহের মতো কোনো দূরের কথা ইজ্জত যদি কেউ হাত দেয় গোটা দুনিয়ার সকল মুসলমানের কষ্ট হয় আর এই কারণেই তো কার শরীফ তো বাংলাদেশে অবস্থিত না ওটা ঢাকায় গুলিস্থানে দেখা যায় ওইটা না জঙ্গিবাদী বয়ান শুরু করলো না কিন্তু জঙ্গিবাদী বয়ান না একটা দৃষ্টান্ত দিচ্ছে মূল কথা বোঝানোর জন্য কারিম আক্রমণ করে আর এখানে বসে কেউ যদি আমাকে সবক শেখায় চ্ছ কেন আমি কি তার কথা মেনে নেবেন কোন প্রান্তে বসে কেউ যদি আমার রসুল গালি দেয় কেউ যদি আমার রসুলের রৌদর থেকে তার লাশি করার আর কেউ যদি এসে বলে এগুলো হচ্ছে তুমি এই বিষয়ে মাথা বলো কেন আমি কি তার কথা মেনে নেব কারণ আমাদের পরিচয় হলো আমরা মুসলমান এর চেয়ে কোন বড় পরিচয় নেই জেনে আমরা রাজবাড়ির মানুষ এখন আবার বলছেন আমরা মুসলমান দুটোকে এক কথা না দুই কথা আল্লাহ নিজে জবাব দিয়ে দিয়েছেন সুল্লাহ শেষ বুকুতে ইয়া ইহার নাস হে গোটা দুনিয়া যত মানুষ আছো যা ইচ্ছা হতে পারো কিন্তু মনে রেখো তোমাদের সবাইকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করেছি যে পুরুষের নাম কি যে পুরুষের নাম কি আর যেই নারীর নাম কি যে এই দুইজন থেকে সবাইকে সৃষ্টি করেছি করার পর সবাইকে যেন পরস্পর পরিচিত হতে পারো পরিচয়ের জন্য তার মানে এই যে দেশ মহাদেশ বংশ গোত্র অঞ্চল এগুলো কিসের জন্য আরে বলেন না কিসের জন্য পরিচয়ের জন্য এই কথা কি আমরা বলছি নবী বলছেন কে বলছেন আল্লাহ বলছেন রাসুলের যুগে ছিল না ইরাক ছিল ফার্স ছিল রোম ছিল বিভিন্ন অঞ্চল ছিল রাসুল তো কোন হাদিসে বলেননি এই অঞ্চলগুলোর নাম মুছে দাও সারা দুনিয়ার একটা নাম হবে দুনিয়া বেশ এটাই নাম বলেছেন কোন হাদিসে বরঞ্চ चेन ते जन्म नहीं चेहन तीस आल्ला पाकि गुगुल मैपो तो पद बोलते जगार नाम छाड़ा चिन्हित कर আমরা কি বাঙালি জাতীয়তাবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করেছি আর করেছে নাকি কেউ কেউ করেছে আপনারা না করতে পারেন কেউ কেউ করেছে যাদের কোরবানির মৌসুম আসলে কোরবানি নিয়ে খুব চুলকানি ওঠে এতে নাকি দেশের পরিবেশ নষ্ট হয়ে যায় বিভিন্ন বজ্র সম্প্রসারণ এগুলোর মধ্যে অনেক ক্ষতি হয় আর ঘটনাক্রমে বৃষ্টি হলে ঢাকা শহর রক্তে ভেসে যায় এবং এত একদিনে এত পশু জবাই হয় তাদের ভেতরে পশু প্রায় কিন্তু। তার বন্ধুত্ব পার্থক্য কোথায় তার মানে এই ব্যক্তির ইসলামের প্রতি শত্রুতা ইসলামের প্রতি চুল কানি আর জাতীয়তাবধের প্রতি মহ্ব কথা বোঝা যাচ্ছে তো নাকি আমাদের সবচেয়ে বড় পরিচয় ভৌগোলিক নিতাত্ত্বিক পরিচয় কিন্তু আমাদের আদর্শ আমাদের ধর্ম কয়টা ইসলামকে অন্যান্য ধর্মের মতো ভাবার সুযোগ নেই যা ইচ্ছা সারা বছর করবেন আর বছরে একদিন আসবেন বিশেষ নিয়মে পূজা অর্চনা করে দেবে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম ইসলাম মানে হলো নিজেকে সোপে দেওয়া আত্মসমর্পণ করা কার সামনে নাকি বাবার সামনে मुसलमान काफे सब क्षेत्र मुसलमान हई मुसलिम एस इसलिम शब्दे যার ভিতর ইসলাম আছে সে মুসলিম যার ভেতরে ইসলাম নাই সে মুসলিম না ইসলাম মানে দিলাম নিজেকে অভিমুখী করলাম ওই আল্লাহর সামনে যিনি বানিয়েছেন আসমান এবং বানিয়েছেন জমি আমি নিজেকে শপে দিচ্ছি আমি সেই আল্লাহর সঙ্গে কাউকে শরীর করতে রাজি না আল্লাহ সামনে যদি সব ক্ষেত্রে মুসলমান জানেন তো চার অঙ্গ না ধলে উজু জীবনেও হবে নাকি হবে না হ্যাঁ আমরা তো চেয়ে বেশি ধৌত করে সেগুলো হল হিসাবে কিন্তু ফরজ হলো কয়টা ধোয়া চার চার যদি না ধন যদি তিন ধন সাড়ে তিন ধৌতো করেন পৌনে চার হবে উজু চার পূর্ণ করতে হবে না করলে উজু যদি বলেন সাড়ে তিনটা অঙ্গ ধরত করলাম তাহলে থাক এরকম ভাগ করার সুযোগ আছে হলে পুরা হবে না হলে মোটে অনেক কিন্তু উজু ভাঙা সাতটা কারণ আমাদের মাসাল্লা কিতাবে লেখা হয় ভাঙার জন্য কি সাতটা কারণে পাওয়া যেতে হয় নাকি একটা কারণ পাওয়া গেলেই চলে কেউ বলবে হুজুর মাহফিলা তো বসেছিলাম হঠাৎ করে নিম্ন দেশে গন্ধ আসলো করিনি আমি ঘুমায়নি বাথরুমেও হিসুও করিনি কোনো কিছু করিনি সব ক্রিয়ার একটা একটু সমস্যা হয়েছে তো উজু করতে চার অঙ্গ হয় ভানার জন্য তো সাতটা কারণ পাওয়া যেতে হবে নাকি নাকি একটা কারণ পাওয়া গেলেই চলবে আরও সহজ করি বিরক্ত হচ্ছেন নাকি একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য অনেকগুলো অঙ্গ লাগে হাত লাগে পা লাগে চোখ লাগে নাক লাগে, লাগে। মুখ চোখ থাকলেই হয় না শ্রবণ শক্তি লাগে অনেকের কান আছে শ্রবণ শক্তি নেই চোখ আছে দৃষ্টি শক্তি নেই আমরা তোদেরকে পরিপূর্ণ মানুষ বলি না প্রতিবন্ধী বলি অপূর্ণ মানুষ বলি একটা মানুষ মানুষ হওয়ার জন্য অনেক কিছু লাগে पूर्ण बोलना क्या मानस के हत्या कर सब गो अंग टुकड़ो ब्लैंडारे दिए जूस बनिए खेत है मानुष मारा जाए की? ना कि नीता बुले बुके शेष তাহলে একটা মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য এত অঙ্গ লাগে মরার জন্য সব লাগে না একটা লাশ সামনে রাখেন চোখ জায়গা মতো আছে কান জায়গা মতো আছে এমন একটা লাশ দেখাতে পারবেন না যখন মৃত্যু হয়েছে হাত দুটো উঠে সুপারম্যানের মতো আসমানের দিকে যাওয়া শুরু করেছে পা দুটো ফিরে গিয়ে স্পাইডার মানের মতো দৌড় শুরু করেছে এরকম জীবনে দেখাতে পারবেন না মুসলমান হওয়ার জন্য ইসলামের সবগুলো বিষয় হয় একটা বিষয় না যেমন গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন সবাই সে কিন্তু ইসলামের সব বিধানকে অস্বীকার করে না কয়েকটাকে করে যেমন সে বলে নবী তবে আমি গোলাম মোহাম্মদ কাদিয়ানিও একজন নবী তবে সে একটু ভাগ করে যে মোহাম্মদ রসুল উল্লাহ মূল নবী আমি হলাম জিল্লি নবী জি মানে ছায়া নবী লিনিপুর সেইজন নবী কত ভাগ আছে তো বড় নবী হিসাবে আমার নবী শেষ নবী ঠিক আছে আমি হলাম জিল্লি নবী লিপুর ছোট নবী এই যে একটা বিষয় সে অস্বীকার করলো আপনি কি বলবেন সে মমিন না কাফের কেউ যদি এসে বলে কেন সে তো মৃত্যু কে অস্বীকার করেনি আফেরাত কে অস্বীকার করেনি অস্বীকার করেনি একটা আমরা বলব হ্যাঁ একটা কারণেই কারণে বলবো। ইসলাম গ্রহণ করার জন্য সব বিষয় মানতে হয় ইসলাম ছাড়ার জন্য সব বিষয় ছাড়তে হয় না যে কোনো একটা অকাত্ত স্বীকৃত বিষয় ছাড়লেই মানসের জন্য আমার রসুল বলেন अंधकार रत फेतना आसार आगे जाकर जो फेतना चले आज कर दायफिया অয়িংসিমান চলে যাচ্ছে কোন কাজের দ্বারা যে ইমানকে বরবাদ করেছে সে কেউ পাবে না ওই যেমন কবিতায় বলে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনির তুই ফকির সন্ধ্যা পানির মতো নিজের অজান্তে মানুষ কুফুর সিড়ি এগুলোর মধ্যে লিপ্ত হয়ে ইমান হারাতে থাকবে আমাদের অনেকের ধারণা হলো দুনিয়ার সব বিষয় চুরি হতে পারে হারাতে পারে ঢোকে আমি যেহেতু বলেছি লাভ মোহাম্মদ রসুল্লাহ এখন যত আকাম আতুকাম করি না কেন ইমান তো স্টেনলেস স্টিল এর মধ্যে কোন জমিয়া ধরবে না আছে না অনেকের ধারণা যদি তাকে বলা হয় ভাইরে। কোরআনকে মানো এই কাজটা ছাড়ো সে বলে আরে কোরআন আবার কি জিনিস বাবদাদার আমল থেকে করে এসেছি বাবদাদা জাহার নামে গেলে আমিও নাম যাই তাহলে এই মানুষ সে তো ভেবে রেখেছে যে ইসলাম হলো একটা ট্যাবলেট পানির সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছি এবার বোমার হোটার থেকে ইসলাম বের হবেন যাই বের হোক ইমান ঢুকেছে তো ঢুকেছে আর বের হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু রাসুল বলছেন না এমন একটা সময় আসবে যখন ফেতনার জামানা চলে আসবে সকালে মৌমিন বিকালে কাফের বিকালে মুমিন, সকালে কাফেল কচু পানির মতো ইমান কোনো স্থিরতা নেই কোনো অবিচলতা নেই আরে আল্লাহ যদি পক্ষ থেকে মেসেজে দায়ের গুলো পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে তার মানে মেসেজ চলে এসেছে জলদি রেডি হো তোমার সিরিয়াল চলে এসেছে তাহলে কবরে যখন যাবো যদি শুধু সহি ইমানটা নিয়ে যেতে পারি যদি ইমানটা কবর নিয়ে যেতে না পারি কিছু নামাজ আছে কিছু রোজা আছে দানসৎকে আছে কিন্তু ইমানটা ভিতরে নেই আর কি মুসলমানরা করে না কাফেররাও করে না কাফেররা নামাজ শুধু মুসলমানরা পড়ে নাহুদিদেরও আমরাও পড়ে শুধু নামাজ পড়া দ্বারাই তো এটা একটা আলামত যে সে মোমিন কিন্তু ভিতরে যদি ইমান না থাকে বাইরের নামাজ দিয়ে কি হবে রাসুলের যোগে মুনাফিক আগেই বলে এসেছে নামাজ পড়তো না নামাজ তো পড়তো রোজাও তো রাখতো কিন্তু এই নামাজের স্বভাব তারা পাবে দুনিয়ার সবচেয়ে বড় দানবীর যে কাফের আল্লাহকে একমাসের জন্য তাকে জান্ন দেবেন একটু ঘুরে আস অনেক কষ্ট করেছো। একটু নাজিলে কেমন হয়ে যায় এক মাসের জন্য দেবেন শুধু এই যে ইমান আর কিছু নয় যদি শুধু এই ইমানটা নিয়ে যেতে পারি আল্লাহ তাহলে আমাকে এই দুনিয়া এবং এর ওরা তার দশ দুনিয়া ভাজা বানিয়ে দেবেন ইমান এবং আমল আরে বলেন না মূল কোনটা ইমান হলো সংখ্যার মত আমল হলো জিরোর মতো সংখ্যা বেশি না যদি এক থাকে একের পাশে জিরো বসান একটা জিরো বসালে ১০, দুইটা জিরো বসালে তিনটা জিরো বসালে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ভেতরে ইমান বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে কিন্তু সংখ্যা নাই সংখ্যা নাই এত নাই এবার জিরো বসাতে থাকো আর বসাতে থাকো কেমন পর্যন্ত জিরো বসাও কত হয়েছে জিরো যদি এক মিলিয়নও বসান কত থাকবে सर्वशेष रूप सेम्बर पर तीन नम्बर पृष्ठा शेषी आपने जवाब दी सब चेस्तिया কেন বরবাদ হয়েছে পরের আয়াত জবাব আছে অবহীন তারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে তার মানে रबीकार बसल तो अनेक कर रबे पवार मतोदान तर बरद नहीं कुरान तो सामने देसे कुरान मध्य मोट कयटा आयात বলেন হিসাব দেওয়া আছে মোট আয়াত কত আজকে বাসায় গিয়ে কোরআন শরীফ একটা হাতে নিবেন পাশে একটা ক্যালকুলেটর নিবেন সুরায় ফাতে থেকে সুরায় নাস পর্যন্ত প্রত্যেক সুরার আয়াত সংখ্যা হিসাব দিবেন সহজ লেখাই আছে একটু শুধু হিসাব করলেই চলবে বলবেন কেন এতকাল ধরে শুনে আসছি এটা কি ভুল হতে পারে আমি বললাম হা এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে আরে দশ বছর গেলেই তো কত পরিবর্তন সমাজে চলে আসে ২০ বছর গেলে তো পুরো আমূল পরিবর্তন চলে আসে আপনার দাদার দাদার কি নাম ছিল বলেন দেখি তার সময় পৃথিবীটা কেমন ছিল আমাকে একটু শোনান পারবেন শোনাতে এমনকি এখন এর ভাষা একশো বছর আগে বাংলা ভাষা এক ছিল সৈয়দ আলাওল নাম তো শোনার কথা পড়েছেন সৈয়দ আলাওল বাংলা সাহিত্যের একজন কবি এক পাশে আল মাহমুদের সরে সমগ্র রাখেন আর এক পাশে সৈয়দ আলাওলের কবিতা রাখেন দুটোই বাংলা ভাষা ইংলিশ না চাইনা না ফরাসি না দেখেন মিল পান কিনা রাসুল চলে গিয়েছেন একশো বছর আগে না चाहिए इफलताबी रेखे जावाहर की বলেন না এরপর কি রসুল পথ এই পথের বাইরে গিয়ে দুনিয়াতে যত পথ দেখো আর যত বড় মানুষের পথ হোক কেন সেই পথের সঙ্গে যদি আমার রবির পথের মিল না থাকে সেই পথে কোনোদিনও মুক্তি নেই কোনোদিনও সফলতা নেই আমরা যদি কালেমা পড়তাম এক কথা বলে গিয়েছেন উনি আর এক কথা বলেছেন রাসুল থাকুক রাসুল একটা নিয়ে আমিও ওনারটা মানি এই কথা বলা সুযোগ আছে যদি বলেন এটাকে বলা হয় আরবিতে ইসলাম আকিদার পরিভাষায় শিরিক ফির নবুয়া নবীর নবুয়ের ক্ষেত্রে শিরিক শিরিক ক্ষেত্রেও সিরিক হয় আমরা যে ইসলাম পেলাম আল্লাহ দেখা করে ইসলাম নিয়ে এসেছি না দেখা হয়েছে কোনো দিন আল্লাহর সঙ্গে কথা বলেছি তাহলে ইসলাম পেলাম কিভাবে কে এনে দিয়েছে আমার আব্বা আমার আম্মা তাহলে কে এনে দিয়েছে নবী মোহাম্মদ তার মানে আমার নবী আমার কাছে দিন এনেছেন কতটুকু যে আল্লাহ দিয়েছিলেন এতখানি আমাদেরকে কমিয়ে কমিয়ে এতটুকু আমার নবী আমার কাছে যে দিন পৌঁছিয়েছেন সেই দিন আল্লাহ দিয়েছেন তো আমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই একটা পথই খোলা আছে পুরাণ বলছে আল্লাহ পথ ভিন্ন না হ্যাঁ আপনি আমার বান্ধবকে বলে দিন যদি আল্লাহকে ভালোবাসো আমি নবীকে অনুসরণ করো কুমল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোই বাসবেন না ওয়াফিলকম দল রকম যত পা যত গুণা যত ভুল আল্লাহ সব ক্ষমা করে দিবেন সব তো হলো একজনকে অনুসরণ করতে হবে মহান মাদুর আরে বলেন না রোজা রাখতে হবে সেই তরীকা অনুযায়ী যেটা নবী দেখিয়ে গিয়েছেন পরিবার চালাতে হবে সেই তরিকা অনুযায়ী যেটা নবী দেখিয়ে গিয়েছেন সমাজ চালাতে হবে সেই তরিকা অনুযায়ী যেটা নবী দেখিয়ে গিয়েছেন রাষ্ট্র চালাতে হবে সেই তরিকা অনুযায়ী যেটা আমার নবী দেখিয়ে গিয়েছে কেউ যদি বলে ব্যক্তি জীবনে নবীকে মানি পারিবারিক না অথবা পারিবারিক মানি আন্তর্জাতিক পরিমণ্ডলে মানি না আমি বলবো তুমি দুই নৌকায় পা দিয়েছ আংশিক মুমিন আংশিক কাফের আর এরকম অংশ অংশ ভাগ করা যায় না একটা যদি কুকুর থাকে তাও তুমি কাফু আমার আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ রেখেছে জানো দুই সাতিয়া দুনিয়া তো লাঞ্চিত করব। ফেরাউন তো খুব সম্মানিত হয়েছে দুনিয়া আবু জাহাল সাময়িক হয়তো তাদের নেতৃত্ব ছিল কর্তৃত্ব ছিল আমার নবী যে আচ্ছা আপনাদের সমাজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না কার নাম আবুজাহাল আচ্ছা আবুজাহাল নামে কেউ ফেরাউন হামান তারলিস শয়তান এই নাম পাওয়া যাবে তার মানে আল্লাহ এক শাস্তি আখেরাতে দুনিয়াতে করবো লাঞ্ছিত আর আখেরাতে ঠেলে দিব জাহান্ন দিকে এই যে কোরআন আমাদের সামনে আছে আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক এই কোরআনের যেই কয়টা আয়াত আছে সবগুলো আয়া যদি মানি মুসলমান এক আয়াতের একটা অংশ একটা বাক্য একটা বাক্য বাদ দেন একটা শব্দ অস্বীকার করে আলিফ লামের মধ্যে কেউ যদি বলে লাম মানি আলিফ মানি না ইমান থাকবে আজকাল দুঃখের বিষয় বলের বিষয় দাবি করে কোরআন মানি যদি জিজ্ঞেস করি কোরআনের কি মানেন কি আছে কোরআন দেখি কিছু আর বলতে পারবে না তার প্রেমিকা যদি তাকে প্রেমপত্র পাঠায় খুব ভরে সেটা মা যদি তাকে খুব আগ্রহ নিয়ে সেটা পড়ে কিন্তু আমার রব রব্জে আমাকে দুনিয়ায় মুক্তি দেওয়ার জন্য কলকাতায় সম্মানিত করার জন্য আমার কাছে একটা চিঠি পাঠিয়েছেন আয় কত মানুষ এমন পাওয়া যাবে যারা এই কিতাবটা এই চিঠিটা পড়তেও জানে না আল্লা সামনে ময়দান হাজির হবে যারা দু একজন পড়তে জানে তারাও জানে না যে কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন অথচ স্পষ্ট হাজিস বলা আছে যেই ব্যক্তি কোরআনের হারামকে হারাল মনে করবে বা হালালকে জানতো যদি মনে রাখতো যে আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এখন তো আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন শিক্ষিত নাগরিক যেহেতু আমি একজন শিক্ষিত নাগরিক আমি বাংলাও জানি ইংলিশ জানি হিন্দি সিরিয়াল দেখতে দেখতে হিন্দিও জানি কেউ কেউ আগে বেড়ে উর্দু জানে এমন একটা জিনিস সেটা হলো কোরআন শ্রেণীর উপস্থাপন করা যায় না যে বলছিলাম সবচেয়ে বড় পরিচয় যে মুসলমান এটা ভুলে যাওয়ার কারণ যে কত ক্ষতি হয়েছে এর হিসাব কেমন পর্যন্ত দিলেও শেষ হবে আজকাল स्त्री तरह पालन पथे बाधा बात क्यों घटना उद्देश्य विशिष्ट सहबी स्त्री संगे सब्रासर करसर सत्य जीवन एक बार ही आ কি মুরব্বীরা বারবার আসেন একবারে আসেন তা কত গুরুত্বপূর্ণ একটা সময় স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন করার পর বিশ্রামরত অবস্থায় আছেন সেই সময় ঝাঁপিয়ে উঠে গেলেন স্ত্রী তো আবার কি হলো হঠাৎ করে এতটা হয় হয়ে গেলেন আর হানজরা তো সবাই নেই আল্লাহর পক্ষ থেকে ডাক চলে এসেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন ঘোষণা হয় আমার দিনের ছটফটরে শুরু না হতে পারে তারপর গোসল ফরজ হয়ে যাচ্ছে মেলামেশা করেছেন এখন গোসল করতে পারেননি গোসল করবেন গোসল করার পরে ফ্রেশ হবেন কাপড় পাল্টাবেন তারপর জানের দিকে ধাবিত হবেন আরে এত সময় কোথায় জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল এই যুদ্ধে যদি আমি মারা যাই আল্লাহ আমাকে কি দেবেন রসুল বললেন লাকাল জান্নাত আল্লাহ তোমাকে জান্নাত দেবেন খেজুর খাচ্ছিলেন খেজুর গুলো ছুঁড়ে ফেললেন বললেন আয় আল্লাহুল আল্লাহ যদি আমাকে জান্নাত দেন তাহলে আমার তো এত ধৈর্য নেই রম আমাকে জান্নাত দেওয়ার জন্য এড়িয়েছেন আমি আর কেন দেরি করব সঙ্গে সঙ্গে তোর নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আর আল্লাহ তোর বান্দাকে কবল করে নিয়েছে মমিনটা তার নাম আল্লাহ পক্ষ থেকে যখন ঘোষণা চলে আসে আল্লাহকে স্মরণ করা হয় অন্তরটা ভয়ে ভীত হয়ে যায় সারা রাত কথা অন্তর ভয়ে ভীত হয় না অন্তরে আল্লাহর ভয় পয়দা করার জন্য কথা না আজকাল অনেক মানুষ কেবল কথা শুনে কানের মজার জন্য কাকের মতো কণ্ঠ হলে হেদায়ত কম আর কোকিলের মতো বা মতো কণ্ঠ হলে হেদায়ত বেশি এগুলো আবার কি সিফল এগুলো তো কখনো বলা হয় না অমুখের চোখ দুটো তেলা মতো কান টা মতো কেউ কেউ তো আসে আমাদের অনেক মাহিল এখানে আছে কিনা জানি না আমি এলাকায় প্রথম এসেছি মাহফিলার মধ্যে যদি খাবারের ব্যবস্থা করা হয় আসে খাবারের ব্যবস্থা না করা হলে আসে না अथच आज के शुरू दू जगह द्वित जैगप चाओ खाई प्रथम जैग एक बिस्कुट खेती मान ए पेटे को दाना करी पड़े ना অথচ কথা বললে এমনি কষ্ট হয় পেট খালি হয়ে যায় কিন্তু ব্যবস্থা আছে তারপর গ্রহণ করা আগ্রহ জাগেনি সময়ও সময়ওনি কিন্তু মাঝে মাঝে শোনি তবরকার ব্যবস্থা না থাকলে নাকি হজুর লোক আসে না নাকি চায় না। চিন্তায় পরে যায় আসলে কি হেদায়তের জন্য আসে না তবরকের জন্য আসে যদি হেদায়তের জন্য আসতো তবরক থাকলেও আসতো না থাকলেও আসতো তাহলে মুমিন যেই ব্যক্তি আল্লাহর কথা শুনলে অন্তরে আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় যদি না হয় অন্তরে চিকিৎসা দরকার বুঝতে হবে অন্তর কঠিন হয়ে যাওয়া কোনো ভালো আরাম না আল্লাহর কাছে হাত তুললে চোখে পানি আসে না আরে এই চোখ তো মা চোখ অভাগা চোখ এই চোখকে তো আল্লাহ কবুল করেননি যদি কবুল করতেন আল্লাহর কাছে হাত তুললে চোখ থেকে পরাপর শুধু অস্ত্র ধারাই বয়ে যেত যে অন্তর আল্লাহ কথা শুনলে অন্তরের ভয় ধরে না আর বিশ্ব নারীর গ্যালারিতে কোন সিট খালি থাকে না সেই পাওয়ার স্টার দেহ খুটিয়ে খুটিয়ে দেখার আগ্রহ তো কাজ করে কিন্তু আল্লাহ তাহলে পথে অন্তর কোন আগ্রহ কাজ করে না শাহজার চলে যাচ্ছেন দরজার দিকে নিয়ে পেছন থেকে স্ত্রী ডাকছেন কিন্তু হামজালা তো আর দাঁড়াচ্ছে না হামজালা ভাবছে এজন্য তিনি আর পেছনে ফিরে আসছেন না এগিয়ে যাচ্ছেন আবার ডাক দিলেন স্ত্রী তাও থামছেন না বারবার ডাকার পর বললেন তোমার যা বলার তুমি বলো আমি হানজালা ঘরে ফিরবো না चानी बंदी आल्ला चाहिए लागे समय दुनिया के जन देखा ना अल्लाह का आलसे छाये देखा हो উম্মু ইব্রাহিমের ঘটনা তো প্রসিদ্ধ বসরা শহরে এক সময় অনেক বড় বড় আল্লাহর অলি ছিল বুজুর্গ ছিল অনেকের নাম আপনারা শুনেছেন হাসান বস্রী শুনেছেন না রাবয়া বস্রী বস্রিম বসরা শহরে যারা থাকতেন সেখান থেকে বস্রী একটা সময় ছিল বসরা শহর বড় বড় আলেমও ছিল মহাদ্দিদ ছিল মুফাস্সিদ ছিল ফকি ছিল আল্লাহর বড় বড় অলিরা ছিল সেখানে একজন নারী ছিল যার নাম ছিল উম্মু ইব্রাহিম উম্মি ইব্রাহিম ইব্রাহিমের মা হঠাৎ করে এক সময় এবং সেই বস্ত্র কেন আক্রমণ করেছে মুসলমানরা জঙ্গি ছিল এজন্য সন্ত্রাসে ছিল এজন্য আরে মুসলমান জঙ্গি আর সন্ত্রাসী হতে হয় না কোরআন বলছে হে নবী কথা বাদ আপনি তো সর্বযুগের সর্বশ্রম কিন্তু চড় হয় তাদের উপর যে অ্যাটাক করে এর কারণ ভেবনে যেগুলো তারা বলে এগুলো একটা বাস্তব কারণ না কারণ একটা কে বলছেন কারণটা আমরা আর আমরা বলছি আল্লাহ বলছেন সারা দুনিয়া সারা দুনিয়া খোঁজ নিয়ে দেখেন যেখানেই রক্ত প্রবাহিত হচ্ছে দুনিয়ার মানচিত্রটা রক্তে লাল হয়ে গিয়েছে তার রক্ত শুকুরের রক্ত কুকুরের রক্ত হায়েরার রক্ত अरे मानसर रक्त ना मुसलमान रक्त कि बोलते कि भय पा ना कि बोलते भय लगे मुसलमान रक्त सारा दुनिया लाल हो गए क्यों এত ধরনের এত অনুসারী আছে মুসলমানদের সংখ্যা গুণ সন্ত্রাসী কর্মকাণ্ড তোমাদের মধ্যে আছে তুমি মুসলমানকে সন্ত্রাসী বলো আমার রসুল কে টেরিস্ট বলো রসুলের যুগে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে মুসলমান এবং কাঠের মিলিয়ে কয়জন মানুষ মারা গেছে লিস্ট বের করো आप तुमार एक दुनिया सकल काफे भाई भाई तो हानजा जा পেছন থেকে স্ত্রী তাকে এই কথা বলেছে গোসল ফরজ ছিল ময়দানে তাই কবুল করে নিয়েছে এমন এক মর্যাদা দিয়েছেন যে মর্যাদা দুনিয়াতে কাউকে দেননি আল্লাহ তাদের দ্বারা হানজালার গোসল করিয়েছেন আসমানেনি দুনিয়াতে হানজালাকে গোসল দেওয়া হয়নি এখান থেকে তার নামই হয়ে গিয়েছে তো সেই সময়ে বসরার অলিতে গলিতে ঘোষণা হতে থাকলো হাইয়া আল জিহাদ আমরা বলি না হাইয়া আল সালাহা আল সালাহ সেই সময় তো করুন পরিস্থিতি ঘোষণা হচ্ছিল হাইয়া আল জিহাদ জিহাদের দিকে ঠাপিয়ে পড়ো মানুষজনকে নিয়ে এভাবে সবাইকে এই বিষয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য সংগ্রাম মুখর হওয়ার জন্য ভাষণ দিচ্ছিলেন কথা প্রসঙ্গে বলতে বলতে তিনি জান্নাতের হুড়দের নিয়ে থেকে উমি ইব্রাহিম উঠে সামনে চলে আসলো এসে তাকে বলল হাজরত আপনি তো আমার ছেলে ইব্রাহিমকে চেনেন বসরা শহরের গণ্যমান্য সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আমি বিয়ে দিতে পারি অর্থাৎ বসরা শহরের এত শ্রেণীর মানুষের মধ্যেও আমার ইব্রাহিমের বধু হওয়ার উপযুক্ত একজন নারীর সন্ধানও আমি পাইনি কিন্তু এই যে এতক্ষণ পর্যন্ত अपनी नारी वर्णना दी मेरे खूब पसंद इब्राहिम जयद बसम क्योंकि जाना नारी अरे हुर की दुनिया के थे ना कि ढा गार्के गएरकमी दुनिया नारी ना जान्न जयद अल बस अहमदुल्लाई বলবেন তার কথা শুনে সঙ্গে বিয়ে দিয়ে দেবেন এরপর উনি তাকে বলছে হজরত আমি এতদিন পর্যন্ত অনেক কষ্ট করে দশ হাজার স্বর্ণ আমার ছেলের বিয়ের মোহরানা দেওয়ার জন্য রেডি করে রেখেছি আপনি যদি সেই নারীর সঙ্গে আমার ছেলেকে বিয়ে দিতে রাজি হন আমি এখনি ঘরে গিয়ে সেই দশ হাজার স্বর্ণ মুদ্রা আপনার হাতে তুলে দেব শর্ত হলো আমার ছেলেকে সেই মেয়ের সঙ্গে বিয়ে দেবেন জায়দাল দশ রে হাম বললেন বেটি আমি তোমার ছেলের সঙ্গে সেই মেয়েকে বিয়ে দিতে পারব কিন্তু শর্ত হলো তোমার ছেলের জীবনটা আল্লাহর পক্ষে উৎসর্গ করে দিতে হবে से बोलो राजी आब्राहिम तुम्हें कथाय पुत्र चले आसो इब्राहिम उठे सामने चले आसल बोलो हब्राहिम इनइया पुत्र আমি তোমাকে জান্নাতি নারীর সঙ্গে বিয়ে দিচ্ছি এই শর্তে যে তুমি তোমার জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করবে এই যেটা তোমার বিয়ের রেখেছিলাম সেটা পুরোটা আমি আল্লাহর পথে এই জাহাজের ময়দানে দান করে দেবো ছেলে বলল আম্মা যান আমি রাজিয়েছি তো এবার ছেলেকে ঘরে নিয়ে গেল। নেওয়ার পর সুন্দর করে গোসল করালো থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আল্লাহ কাপির কিনেননি কিন্তু চান না जिज्ञे कर दिए একটু পরীক্ষা করতে চাচ্ছি আমার দেওয়া যান আমার পথে রাজি বাবা সন্তানের হাতে ছোট সন্তানের হাতে অনেক সময় এক হাজার টাকার একটা নোট দেয় দিয়ে বলে আব্বু আমাকে দেওয়া नोट ता दिन सन्तान दिए देनेक समय दी चायचुपी कर बाबा द्वारा एक, एक, एक जिस आईडिया फेले सतान की बाबा के बसि भारे ना कि जिन के बस भारे আমাদের এই জীবন দিয়েছেন আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ না আমার জান আমার মাল আল্লাহ বলছেন এই জান্না তো আমি ফিরে দেবো না যাও তোমার জন্য জান্না বেড়ে রেখেছি আয়াত তেল করা হলো এরপর ইব্রাহিম আসলেন আসার পর ছেলের কপালে চুমু খেলেন खार उख कर घटना टनल इब्राहिम घर जाए दुनिया ते चेहरा ना लगे इनशा अल्लाह देखा सुभान अल्ला, सुभान अल्ला, सुभान अल्ला। अरे दुनिया मर्दे मुजाहिदान कर उम्मी इिम कोलथे तो इब्राहिम बेर सम्भवी गर्भ तर भेतर टाइम अपवित्र हो जाए पात्र आग थे पेशा था जो फ्रेश दूध वधुरी ढाली ना क्यों पाक थकबे ना कि ना पाक अरे बोलें पाक थकबे ना पे आल्ला तो सब रूख के बनिए भलो भाई से बनानों मध्य तो दोष नहीं प्रत्येक नवजात केल्ला सत्य ग्रहण जब्ञा जन्म दिए दुनिया के पाठान क्योंकि मायर गर्भ जो थे प्रथम मद्रासा से मा जो सतान के बेदीन शिखाय दुनिया शिखाय सेकुलरिजम शिखाय विभिन्न ताकतारदर्शता शेखाय धीरे धीरे सन्तान दुनिया लोभी हुई बेड़े उठे ওই যেমন কথায় বলে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আরে বলেন না যারা মুসলমান তারা রব হিসাবে কাকে মানে রসুল হিসাবে কাকে মানে কিতাব হিসাবে কয়টা কিতাব মানে সবই দেখি এক আল্লাহ একটা আছেন জানা থাকার কথা জোর মিল মহব্বত আমার নবী এসেছিলেন দ্বিধা বিভক্ত উম্মাদে একত্রিত করার জন্য আর আমরা আছি ঐক্যবদ্ধ উম্মাদে ভাগ করার জন্য দুনিয়া বুকে मुसलमान राफेड मोकबिला कर एक दल और दल मोकला करते करते शेष प्रत्येक धान्धा हलो कि अपर के जमाना जाए कि अपर क्षति जाए অথচ সকলে মিলে যদি আল্লাহ দিনকে আঁকড়ে ধরতো এই কালেমালার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতো আর ভাগ আছে এক জাতি যদি আমাদের কোনো মসজিদের গায়ে যদি আমাদের কোন মাদ্রাসার দিকে চোখ টাকাও যদি কোনো একজন মুসলমান নারীর ইজ্জতের দিকে চোখ ধরাও দুনিয়া সকল করে ছাড়বো যদি শিকার হতো না কাশ্মীরের মুসলমানরা মরে কেন কারণ তার কাশ্মীর রোহিঙ্গা মুসলমান মরে কেন কারণ তার রোহিঙ্গা বাঙ্গালি তো না তারা মনে আমার কি আমার কি আমি তো ভালো আছি না আমার ঘরে তো লাগেনি আমি যদি আর তার পরিচয় তো সে না তার পরিচয় সে ঢাকাইয়ারা তার পরিচয় সে নোয়াখানা তার পরিচয় মুসলমান যদি সে কালেমা পড়ে তাহলে সে আমার ভাই যেই মানুষেরা জাহের যুগে যখন রসুলের সঙ্গে কাফের হতো এক সময় যারা মুসলমানদের গলা কেটেছে পরবর্তীতে না বুকে জড়িয়ে নিয়েছেন উহু যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল কারণে জানেন তো খালিদ ইবনুল আলিদের কারণে পাহাড়ের পেছন থেকে অ্যাটাক দেওয়ার এই প্লানটা খালেদের ছিল খালিদ ইবনুলি তার কারণে উহযুদ্ধে রাসুল পরাজয় বরণ করেন রাসুলের পেয়ারা স্ত্রী সেই কলেজে বিয়ে খায় এতটা কষ্টকর ছিল সেই ময়দান যেই কারণে সেই নির্মম পরাজয় হারালের যখন ইসলাম গ্রহণ করেছেন রসুল কি তাকে দূরে সরিয়ে রেখেছেন কেন कारण से जो कलेेमा सब भेदा भेद भूले जाब एम सब जो कलेेमा पड़ार पर हत्या कर फिललें पर जो रसुलर का आसलें रसुल কালেমা পড়ার পর তুমি তাকে হুশিয়ার করে দিলেন খবরদার হালবা তুমি যদি না দেখো মন্তব্য করলে কি ভাবে আরেক কেয়ামতের দিন তোমার মোকাবেলায় যখন এই কালেমা দাঁড়িয়ে যাবে এই কালেমা যখন বলবে যেই ব্যক্তি এই কালেমা পড়েছে তাকে কেন হত্যা করলে কি জবাব তুমি দুনিয়াতে যেই মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করে কাল কেয়ামতের দিন সেই অবস্থায় উঠবে দুনিয়াতে আপনি আপনার নেতৃত্ব করে এলাকা কেন্দ্র করে একজন মুসলমানকে হত্যা করলেন কাল কেয়া দিন সেই মুসলমান যখন রক্ত মাথা দেহে আপনার সামনে হাজির হয়ে বলবে কে অপরাধ করেছিলাম কেন আমাকে হত্যা করেছিলেন আমার রক্তের প্রতিটা ফোটার বদলা দাও কোন জিনিস দিয়ে বলেন আর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবে আমি আমিন বলবো তো উভয় একত্রিত হবে দোয়া করলেন ইজতেমাই মনে যাক সাদিব আবি আকাশ আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই ময়দানে আমার মোকাবেলায় কোনো বীর এবং শক্তিশালী কাফেরকে করিয়ে দিন। সঙ্গে সঙ্গে খেলে মজা আজকে কোনো খেলতে আমার কোনো কে দাঁড় করিয়ে দিন আর আমাকে এমন তৌফিক দিন আজকের এই ময়দানে তাকে ভরাশায়ী যেন করতে পারি এবং ইসলামের ঝান্ডাকে সমুন্নত করতে পারি আবদুল্লাহ বিন জাহাজ বললেন আমিন এবার আবদুল্লাহ ভাব তুললেন প্রথম অংশ একই দোয়া করলেন আয় আল্লাহ আজকের এই ময়দানে আমার মোকাবেলা এখনো বীর কাফেরকে দাঁড় করিয়ে দিন তারপর বললেন কিন্তু আল্লাহ এই ময়দানে সেই বীরকে আমার উপর জয়ী করে দিন সে যেন আমাকে হত্যা করে এবং হত্যা করার পর আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলে কাল কেয়ামতের দিন আমি যখন আপনার সামনে দাঁড়াবো আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আব্দুল্লাহ সত্য বলেছে আমি তাকে জান্নার দিয়ে দিচ্ছি এই যখন তিনি দোয়া করলেন সঙ্গে সাহিব নবী হত বলেন আমি যখন যুদ্ধ শেষ হলো শহীদানের লাস সামনে আনা হলো সাহদীব নবী হতো জীবিত अंग प्रत्यंगुक्रो टुकर संगे झड़िए रखे अल्लाह जो पोछलोनील इसलम क्षति इन बिुदे जो युद्ध होता अंश ग्रहण करवर्ती जो इसलम ग्रहण कर তারেন ঘটনা মুখের কাছে নিয়ে গিয়েছেন এমন সময় পাঁচ থেকে আরেকজন চিৎকার করে বললো পানি সে বলল আমার ফিকির পরে হবে আমার ভাইয়ের কাছে নিয়ে যাও কে বলছে আবু ছেলে যে সময় ইসলামের অনেক ক্ষতি করেছে যখন দ্বিতীয় জনের কাছে নেওয়া হলো তিনি মুখের কাছে গ্লাফ নিচ্ছেন এমন সময় পাঁচ থেকে আরেকজন বলে উঠল পানি পানি তিনি বললেন আমার পরে হবে তৃতীয় জনের কাছে যাও গিয়ে দেখা গেল তৃতীয় জন সভিজ দনের কাছে ফিরলেন দেখা গেল সেও সভীর পানি আর কার কপালে জুটল না কিন্তু প্রত্যেকে এই যে মহব্বতের একটা দৃষ্টান্ত রেখে গিয়েছেন যেটা ইল কেয়ামত পর্যন্ত উন্মতের জন্য মাই ফলক হয়ে থাকবে দিস বলেন্লাহ আল্লাহিল্লা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা আল্লাহকে কেন্দ্র করে বিনা করা ভালোবাসবো কার জন্য যে আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য ঘৃণা করলো দান করলেও আল্লাহর জন্য করলো দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য থাকলো ইমান সে তারা ইমানকে পরিপূর্ণ করে ফেললো সুতরাং নিজেদের এত দরকার দুনিয়া সকল মাদ্রাসা আমার মাদ্রাসা দুনিয়া সকল মুসলমান আমার ভাই যদি কোনো মসজিদের দিকে হাত তোলো যদি কোনো মাদ্রাসার দিকে হাত যদি কোনো ভাইয়ের গায়ে হাত মুসলমান বসে থাকবে না আজকালে ঠিক বলা পর্যন্ত সীমাবদ্ধ কাজের বেলা কাউকে খুঁজে পাওয়া যায় তা আল্লাহ আমাদেরকে এরকম মোরাফিকে থেকে হেফাজত করুন আপনাদের মধ্যে মনে হচ্ছে কিছুটা ক্লান্তি ভাব চলে এসেছে আর আমিও টানা সেই মাগরিবের পর থেকে কথা বলা শুরু করেছি পনের বাজে এখন পর্যন্ত কথা বলছি আবার আগামীকাল ময়মনসিং সফর করতে হবে এমনি শরীরের অবস্থা কাহিল থাকবে সেখানেও কথা তো এজন্য আজকে আর বেশি সময় দিচ্ছে না ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভবিষ্যতে আবার কখনো দেখা হবে কথা হবে এখন ইনশাল্লাহ দোয়া হবে দোয়া হওয়ার আগে কর্তৃপক্ষের কোন বিষয় থাকলে তার বলেন অনেক প্রশ্নই সামনে দেখছি দু একটা পড়ে আছে দু একটা এখানে আমার মনে হয় এর জন্য সবচেয়ে সুবিধাজনক ছিল একটা ফিকি সেমিনার হওয়া সবগুলো ফিকি প্রশ্ন মাসালা প্রশ্ন ওয়াজ মানে উপদেশ ওয়াজ মানে হল উপদেশ এখানে উপদেশ মূলক কথা হবে এটার জন্যই মূলত ওয়াজ আর এই নিয়ে আলোচনার জন্য আলাদা সেমিনার আয়োজন করেন সময় থাকলে ইনশাল্লাহ আমরা বড় করেন। সেখানে আদিল্লার আলোকে মসজিদের আলোচনা হোক সংক্ষেপে একটা জিনিস জবাব দিলে আপনার মন সন্তুষ্ট নাও হতে পারে আর আরেকটা কথা আমি বলি আজকাল অনেক মানুষকে আমরা এমন পাই বিভিন্ন জায়গায় গেলে পাই যারা প্রশ্ন করে মজার বিষয় প্রশ্ন করে জানার জন্য না বরং পরীক্ষা করার জন্য কেউ ঠেকানোর জন্য জানার জন্য প্রশ্ন করে ঘন্টা পর ঘন্টা লাগলো তার জবাব তুমি দাও তাকে বুঝিয়ে দাও আর কেউ যদি অন্য উদ্দেশ্যে প্রশ্ন করে তাকে টা দিয়ে বিদায় জানিয়ে দাও প্রশ্ন যদি জানার জন্য হয় তাহলে সেই বিষয়ে আলোচনা হবে আলোকে कारण बस जी हम किस अभिज्ञता रहे तो प्रथम कि बिस्टर জানার জন্য নাকি আর কিছু না বনি ইসরা তাদের উপর ইসলামকে কঠিন করে ফেলেছিল কেন মুসা বললেন যে একটা গরু জবাই করে আল্লাহ পক্ষ থেকে আদেশ এক গরু জবাই করলেই হয়ে যায় গরুর কি অভাব দেশে আরে অভাব নাকি এক গরু জবাই করলেই হয় এখন বলে গরুর রং কি হবে না হবে এমন গুরু কই পাবে খুঁজতে এক জায়গায় পেয়েছে তো সোনা হরিণ পেলে এত সুন্দর গরু জবাই করতে মনে চায় তো ফেরা বাহু হাও মা জবাই তো করেছে ভাব দেখে মনে হচ্ছিল জবাই করতে পারবে না প্রশ্ন যদি জানার জন্য হয় আর সেমিনার আয়োজন করেন সুন্দর আর যদি জানার জন্য না হয় অন্য কোন উদ্দেশ্যে হয় অন্য উদ্দেশ্যের প্রসঙ্গ কেন আসছে আমি বলি ইসলামের মধ্যে বা আমাদের মধ্যে সবগুলো বিষয় কি সব বিষয় এরকম ইসলামের মৌলিক এমন একটা বিষয় নেই যেটা নিয়ে মতবিরোধ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন দুনিয়াতে কে বলেছে আল্লাহ দুইজন বিভিন্ন মজমার মধ্যে এবং নির্দিষ্ট কিছু এলাকায় আমি এলাকার নাম বলবো না নির্দিষ্ট কিছু এলাকায় গেলে প্রশ্ন যেগুলো আসে সবগুলোই কেন মতনৈক্যপূর্ণ প্রশ্ন এবং দেখা যায় প্রশ্নগুলোর যখন জবাব দেওয়া হয় তো এই জবাবের প্রেক্ষিতে উনি কি প্রশ্ন করবেন সেটা রেডি আছে এজন্য যেখানে আমি লম্বা চোর করে আলোচনা করি অন্যান্য জায়গায় গেলে যেখানে এরকম মজলিস থাকে আমি শুরুতেই বলি প্রশ্ন যা করার আগে দিয়ে দেন আগে প্রশ্নের উত্তর শেষ করে সময় থাকলে তো প্রশ্ন উত্তর দিয়ে এর খেলাফ এর এনটিতে কি প্রশ্ন আসতে পারে সেটাও নিজের থেকে প্রশ্ন দাঁড় করিয়া। জবাব দেয় এইভাবে চলতে চলতে একমাস নিয়ে দেখা যায় মোটামুটি আধা ঘন্টা চলে যায় এটা হলো আমাদের উস্তাদ আবুল মালিক সাহেব রসলু ওনার যখন এক বিশেষ এক শ্রেণীর সঙ্গে কয়েকবার মোনাজারা হয়েছে তো মোনাজার মধ্যে ওরা যখন সামনে আসে আসার পর এখন হুজুর কে দেখে ওনার ইলি ব্যক্তিত্ব এবং সান দেখে কথা কি বলবে কলিটার পানি হয়ে অর্ধেক তো হুজুরই করেন একটা মাথারা যখন ওরা প্রশ্ন করে জবাব দেন জবাব দেওয়ার পর বলেন হ্যাঁ এর প্রেক্ষিতে আপনারা এই প্রশ্ন করতে পারেন সেটার জবাব এটা আবার এটার প্রেক্ষিতে এই কথা বলতে পারেন সেটার জবাব এটা এরকম দশটা বিশটা শুনে এরাই হয়রান হয়ে যায় এরাই আর কি বলবো पथे बड़ अंतर सीजर जुगे सबा सवार क्षेत्रा बसरा যেটা পরবর্তীতে এসে হয়েছিল সাত ভাষায় কয় ভাষায় আবার ভাইবেন না যে একটা আরবি ভাষা চায়না ভাষা আর একটা ফ্রান্সের ভাষা এরকম না সাতটাই আরবি ভাষা ঢাকার বাংলা পশ্চিমবঙ্গের বাংলা কোনটা শুদ্ধ কোনটা ভুল কোনটাই ভুল না ভয়টাই শুদ্ধ আরবের সাতটা ভাষায় ওরা নাজিল হয়েছিল পরবর্তীতে ছয়টাকে মিটিয়ে একটা রাখা হয়েছে তো এই সাত ভাষায় তার নাজিল হলো তারমানি ইউরি হলিয়া আল্লাহ তোমাদের বিষয় নিয়ে কেন মারামারি করে সমাজ আলাদা করে ফেলো মসজিদ আলাদা করে ফেলো মাদ্রাসা আলাদা করে ফেলো মাফিল আলাদা করে ফেলো দল আলাদা করে ফেলো আর এগুলো করে কি ভাবছো যে উম্মার কান্তির অগ্নে তুমি অনেক উপকার করছো दो जबई करा तुम्हें मतलबा से देखे तुम्हें मुसलमान क्या जो मुसलमान हो जेदर्शी अलंक धरें जबई करते দাজাও যখন আসবে জিজ্ঞেস করবে না তুমি হানাফি সাফে মারে কি না সালাফি জিজ্ঞাসা হবে না জিজ্ঞাসা হবে মুসলমান না আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি হালেহাদিস তুমি মাঝাবি না বেড়াতি না অমুক তরিকা না তমুক তরিকা এগুলো না মূল বিষয় ঠিক আছে কিনা না লু অজল আল্লাহ বৈঠা মূল বিষয় তো আপনি একমত হতে পারবেন যদি পারো মত্যপূর্ণ বিষয় ছাড়ো মূল বিষয় এক হোক আমরা বলছি না আল্লাহ বলছেন আসো সবাই আসো এমন এক কালিমার দিকে আসো যে কালিমা আমাদের মধ্যে তোমাদের মধ্যে ভিন্ন না বরং অভিন্ন এবং এক সেটা তিনটা বিষয় আল্লাহ করব একমাত্র সরিক করবো না আল্লাহ সঙ্গে কোন নবিকার সরিক করব না আল্লাহর সঙ্গে কোন অলিকার সরিক করবো না কাউকে না আল্লাহ আল্লাহ রসুল রসুল সাহাবি সাহাবি আয়েন আলেন সবাইকে নিজের জায়গায় রাখেন স্ত্রীকেও ভালোবাসেন মাকেও ভালোবাসেন বোনকেও ভালোবাসেন সবই ভালোবাসা কিন্তু যেই ভালোবাসা স্ত্রীর প্রাপ্য সেটা কি বোনকে দেবেন আর যেই ভালোবাসা মায়ের প্রাপ্য ওইটা কি আরেকজনকে দেবেন ভালোবাসা সবই ভালোবাসা কিন্তু সব ভালোবাসা এক না পার্থক্য আছে আল্লাহকেও ভালোবাসি রসুলকেও ভালোবাসি সাহাবিকেও ভালোবাসি আজকেও ভালোবাসি হকলামি সাহেব মশায়কেও ভালোবাসি কিন্তু একজনকে ভাল গিয়ে তাকে তার মর্যাদা চাইতে উন্নত করা যায় আল্লাহবাস আল্লাহ ব্যাক দিচ্ছেন ঐক্যাবিল্লা সকলে মিলে আল্লাহ রজ্জকে আঁকড়ে ধরো আল্লাহ যে সামনে আছে কোরআন দিন ইসলাম যেটাই বলেন সকলে মিলে কি হবে ঝগড়া করবে ব্যর্থ হবে কোনো কাজ করতে পারবে না আর তোমাদের শক্তি বরবাদ হবে আমি এলাকায় যদিও প্রথম এসেছি কিছু কাজ শুনেছি আমার কাছে দুঃখ লেগেছে সবাই পরিচয় দিচ্ছেন নিজেরা মুসলমান কিন্তু এরকম আলাদা হওয়ার প্রয়াস কেন কারা তা যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় উম্মা করতে চায় আছে থাকবে না আমার উম্মের ইতালাফ আল্লাহ পক্ষ থেকে আপনার রহমত যে বলতে গেলে এখন আরো এক ঘন্টা যাবে ওদিকে যাচ্ছে না তা আল্লাহ তা এই জিনিসকে যেই পথ খোলা রেখেছেন তোমাকে কে বললো সেই পথ বন্ধ করার জন্য आल्लापकिन छाड़ दिए सेम्मतर मध्य फेतना सृष्टि करते मूल विषय सबाई मिले कोल्लाम उठो ईमान मेहनत करो सबाई के इमान बढ़ार चेष्टा करो का तुम्हारा दल दिखे ढुकाते गए मुसलमान देर आरोप আমি মনে করি এটা আমার জানান না যাওয়ার কারণ হতে পারে এজন্য ভাই উম্মত এমনি বহুত ভারী বিভক্ত শত শত না হাজার হাজার না লাখ লাখ ভাগ বের করা যাবে আর নতুন করে ভাই উম্মকে আর বিভক্ত না করি আল্লাহ তালা হেফাজত করবো তো এই যে মাইফাজ আর ইসলামিয়া ধর্মসীমাদ্রাসের উদ্যোগে আজকের তার যত প্রয়োজন আছে আল্লাহ ব্যবস্থা করে দিন এবং এই মাদ্রাসাকে এলাকার হৃদায়তের মার্কাস বানিয়ে দিন কেয়ামত পর্যন্ত আল্লাহ মাদ্রাসাকে জীবিত রাখুন যেহেতু মাদ্রাসা আপনাদের এলাকায় নাকি এলাকায় আপনাদের এলাকায় तो अपार घर दी नहीं जेमन फिकिर करेंपनार फैमिली जेमन फिकिर करेंसले दिनार्थी मोहब्बत था मन कर मद्रास एक ही भाव फिकिर दरकार बरंच घर फिकिर चाह मद्रासा फिकर बरकार खोज राखी दिलता उजाड़ दे सामर्थ्य जाहब्बत देखाई आशा करहब्बत जंगना जाते सहायक हो कारण हजी से आलम उमान झंडा धारक बाह ती आशा तक जानना हादीफर घोषणा अनुजयो आल्लाबुल सब